يا إله الهول قد سئمت القيود كأن لاتني ذنون وما لليت الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس والضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يرشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قَدْ أَفْلَحَ مَنْ سَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ثلاث من فعلهن فقد ذاك طعم الإيمان من عبد الله عز وجل وحده لا إله إلا هو وأعطى زكاة ماله طيبة بها نفسه في كل عام وزكى نفسه فقال رجل وما تزكية النفس তার ভিতরে তার অবস্থা এবং ভাব বিশাল আল্লাহ রব আলিন মানুষকে বানিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহ এর আবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা সেটা হলো নফস। আর সেই নফ্স প্রত্যেকের ভিতরেই আছে এবং তার এই বাসনা এটাও বিদ্যমান তবে এই নফস এটা তার বিশেষ পরিচর্যার মাধ্যমে সে বিভিন্ন উন্নতে উন্নত গুণের অধিকারী হয়ে যায় আল্লাহ রবীন্দ্রের হিকমত আল্লাহ আলামিন তার সৃষ্টিতে যাকে যেভাবে বানানোর যাকে যে দেওয়ার দিয়েছেন। নফসের মধ্যে যেমন তার অনিষ্টের অকল্যাণের গুণ রাখা আছে এমনিভাবে তার উন্নতির এবং আল্লাহর নৈকট্য লাভের গুণও তার মধ্যে রাখা আছে আল্লাহ রবাহ আলমিন এগারোটা বস্তুর কসম খেয়েছেন তারপরে আল্লাপাক অবাধ্যতার এবং ক্ষুদা ভীরতার যোগ্যতা তার ভিতরে ঢেলে দিয়েছেন এই উভয় যোগ্যতা নফ্সের মধ্যে বিদ্যমান আর এই উভয় যোগ্যতার কারণেই সে একদিকে শয়তানের চেয়েও কাফের মুর্শেক জন্তু জানুয়ার কুকুর বিড়াল শুকর এর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় আবার অন্যদিকে সে উন্নতি এর শীর্ষে পৌঁছতে পৌঁছতে একেবারে ফেরেশ তাদেরকেও ছাড়িয়ে যায় এমন সম্ভাবনা নফসের ভিতরে আল্লাপাক রেখে দিয়েছেন তার এই সম্ভাবনাকে নষ্ট করার কিছু বিষয় আছে আর এই সম্ভাবনাটাকে এটাকে পরিস্ফুটিত করা এবং এটাকে উন্নতিতে নিয়ে যাওয়ার কিছু বিষয় আছে বাহ্যিকভাবে আমাদের শরীর এর যেমন কিছু রোগ বেধি আছে আবার এর জন্য কিছু খাবার দাবার আছে পুষ্টিকর খাবারের দ্বারা শরীরের কি হয় পরিচর্যা হয় শক্তিশালী হয় আবার বিভিন্ন ধরনের অনুপযুক্ত খাবার অনুপযুক্ত অবস্থা গ্রহণের কারণে সে ক্ষতিগ্রস্ত হয় শরীর তার নষ্ট হয়ে যায় ঠিক মানুষের আত্মা এরও কিছু বিষয় আছে যার দ্বারা সে পরিচর্যা পায় কিছু বিষয় আছে সে ক্ষতিগ্রস্ত হয় সে পরিচর্যা পায় যে বিষয়গুলো দিয়ে মানুষের দেহের জন্য দুনিয়ার মধ্যে চিকিৎসক থাকে ডাক্তার থাকে অসুস্থ যদি হয়ে যায় কেহ ডাক্তারের শরণাপন্ন হয় ওষুধ সেবন করে আল্লাপাক আরোগ্য দান করেন ঠিক রুহ এটা অসুস্থ হয়ে যায় নফস এটা অসুস্থ হয়ে যায় তার জন্য চিকিৎসা আছে সেই চিকিৎসাটা কি আল্লাহ রব্বুল আলমিনের চিকিৎসার জন্য আল্লাহ রবীন্দন করিমে এরশাদ করেন্লি বা পরিশুদ্ধ করেন কোরআনে করিমের জায়গায় জায়গায় এই বিষয়টা রসুল সাল্লিয়াল্লামের শান এবং রসুল সাল্লা ইসলামের মিশন বাস্তবায়নের জন্য রসুলের কাজ হিসাবে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে রসুল সাল্লাহ আলাই আরবের সেই মূর্খ সমাজটাকে সেই মূর্খ জাতিটাকে সেই জাহিলিয়ারটাকে পরিবর্তন করছেন যেই কাজগুলোর মাধ্যমে সেই কাজগুলোর একটা হইল তাজকিয়া আলাই হিম আয়াতি আল্লাহের আয়াত তাদেরকে শুনিয়েছে তাদেরকে আল্লাপাকের আয়াতের মাধ্যমে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন কোরানে করিমের তিলাওয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু তাসির রাখছেন যার দ্বারা দিলের জং এবং ময়লা পরিষ্কার হয় রসুল সাল্লাহ আলহ্লাম যেই প্রক্রিয়ায় সেই মূর্খ সমাজটাকে পরিবর্তন করছেন এর একটা বড় কাজ ছিল যে কোরআনে কারিমের তিলাওয়াত এর মাধ্যমে তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন ওয়াই আল্লি মোহমুল কিতাব কোরআনের তিলাওয়াতের মাধ্যমে দিল পরিশুদ্ধ করেছেন তারপরে কোরআনের বিষয়গুলো শরিয়তের বিধানগুলো তাদেরকে দান করেছেন এইগুলো শিখিয়েছেন যে এই কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কি বিষয় নিষেধ করেছেন এই নিষিদ্ধ বিষয়গুলি হল তোমাদের জন্য অকল্যাণকর ধ্বংসাত্মক আর এই নির্দেশিত বিষয়গুলি হল তোমাদের উন্নতির জন্য ব্যবস্থা ওয়াল হেকমা শুধু বিষয়গুলো জানিয়েছেন এটা না ওয়াল হেকমা এবং এই বিষয়গুলোর উপর আমল কিভাবে করা হবে এই হুকুম কিভাবে পালন করা হবে এটা রসুল দেখিয়ে গেছে মতের অর্থ আমরা সাধারণত মনে করি কি কৌশল ঠিক আছে সাধারণ অর্থ হেকমত কৌশল আসলে হেকমতের অর্থ হইল হুকুম পালনের বিশেষ পদ্ধতি হুকুম পালনের যত পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি কার পদ্ধতিটা রসুল সাল্লাহ আলি হিসালামের আল্লাহ পাকের হুকুম পালন করার সবচেয়ে উৎকৃষ্ট এবং বাস্তবসম্মত এবং কার্যকরী পদ্ধতি কার পদ্ধতিটা রসুল সাল্লি হিসালামের পদ্ধতিটা এই জন্য রসুল সাল্লাহ আলহালামের সুননত কে হেকমত বলা হয় রসুলের সুনত কে কি বলা হয় অনেক মুফা সেরিন হেকমতের ব্যাখ্যা করেছেন কি শব্দ বলে সুননত বলে কারণ আল্লাহ পাকের হুকুম পালন করার বাস্তব সম্মত এবং কার্যকরী ব্যবস্থা পদ্ধতি হইল রসুল সাল্লাহাম যেইভাবে করেছেন সেটা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা এটাও একটা কি কাজ এর জন্য সবচেয়ে বড় ডাক্তার হলেন রসুল্লিহাল যিনি ওই জাহিলি সমাজটাকে কি করছেন পরিবর্তন করে সে সোনালি সমাজ বানিয়েছেন যারা উটের পানি খাওয়া নিয়া কয় বছর যুদ্ধ করছে একশো বছর হারবে ফুজার উটের পানি খাওয়া নিয়া যুদ্ধ করিয়া একশো বছর কাটাইছে সেই ব্যক্তিগুলোর অবস্থা হয়েছে কি ইয়ার মুখের যুদ্ধে এক সাহাবি তার চাচা তো ভাইকে খুঁজতেছে গিয়ে দেখে সে কিসের মধ্যে আহতদের মধ্যে পরে কাত্রাইতেছে পানি নিয়ে গেছে তার সামনে পানি ধরছে পানি পান করবে এমন সময় পাশ থেকে আরেকজন আহত ব্যক্তি পানি পানি বলে চিৎকার করে উঠছে তখন ওই তার তাচা তো ভাই ইশারা করতেছে যে ওই ব্যক্তিকে পানি দাও সেই ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে এমনই মুহূর্তে আরেকজন পানি পানি করে চিৎকার করে উঠছে এই দ্বিতীয় ব্যক্তিও ইশারা করে দিছে যে আমার কাছে না ওই ওর কাছে পানি দাও তৃতীয় জনের কাছে পানি নিতে নিতে তৃতীয়জন জন শহীদ হয়ে গেছে ফিরে দ্বিতীয় জনের কাছে এসে দেখে তিনিও দুনিয়ার পানি থেকে মুক্ত হয়ে গেছেন চাচা তো সময় পানির তৃষ্ণা এমন পর্যায়ে পৌঁছে সাগর পরিমাণ পানি যদি পান করা দেওয়া হয় তারপরও পানি এই পানিতে তৃষ্ণা মিটবে না সেই অবস্থাটা হুমর্ষ অবস্থায় নিজে পান না করে আরেকজনকে দিয়ে দেওয়া এটা কোন পর্যায়ের উন্নতি হলে হইতে পারে যারা উটের পানি খাওয়ানো নিয়া একশো চার বছর যুদ্ধ করেছিল যেই গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যে এই গুণ কিভাবে আসছে রসুল সাল্লাহাম ছিলেন সেই ডাক্তার আর সেই ডাক্তারি বিদ্যাটা রসুল নিয়ে চলে যান নাই সেই ব্যবস্থাপত্র কোরআনে করিম এটা দুনিয়ার মধ্যে রেখে গেছে কিয়ামত পর্যন্ত এটা মানুষকে চিকিৎসা করতে থাকবে কোরআনের তিলাবাত মানুষের দিলকে পরিশুদ্ধ করে হাদিস রসুল ইসলাম বলছেন যে দিলের জং ময়লা দূর হয় কি দিয়া কোরআনের তিলাবাত দিয়ে আগেকার আউলিয়াই রাম বুজুর্গানে দিন তাদের একটা বিশেষ আমল ছিল যে তারা কোরআনে করিমের তেলাওয়াত করতেন এখন আমাদের মধ্যে এই কোরআনে করিমের তেলাওয়াতটাই দুর্লভ হয়ে যাচ্ছে আমরাও ছোট সমাধিকছি মুরব্বীদেরকে যে সকালে ফজরের পরে চাষা বা অন্যান্য কাজে তারা রত বিভিন্ন পেশায় লিপ্ত কিন্তু ফজরের পরে কি করতেন কোরআন করিমের তেলাওয়াত করতেন কিছুক্ষণ তেলাওয়াত করে তারপরে হালকা ফালকা নাস্তা করে তারপরে বিভিন্ন কাজে বের হইতেন এখন কয়টা পরিবারের মধ্যে কোরআনে করিমের তেলাওয়াত পাওয়া যায় ঘরের মধ্যে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের অনেক আনন্দ ফুর্তির অনেক ধরনের হাসি কৌতুক অনেক কিছু থাকে কিন্তু তিলাওয়াত কতক্ষণ থাকে যেখানে তিলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকে রহমত বৃষ্টির মতো পড়তে থাকে সেই ঘরের মধ্যে বরকত আসতে থাকে আমরা বরকত পাবো কিভাবে পরিবারের মধ্যে শান্তি আসবে কিভাবে এই বিষয়টা আমাদের মধ্যে কতটুকু আছে আমাদের দিলের ঘর কিভাবে আবাদ হবে ইন্নাল্লাফি কাল বাইতিল খারিদ যেই ঘরের মধ্যে কোরআনের কোনো বিষয় নাই এটা হলো অনাবাদ বাড়ির মতো কোনো বাড়ি যদি অনাবাদ থাকে সেই বাড়ির মধ্যে কি থাকে জিন শয়তান বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সাপ বিচ্ছু কীট পতঙ্গ এটাকে দখল করে নেবে না দিলের ভিতরে যদি কোরআনে করিম না থাকে শুধু এই না থাকাটাই এই বিভিন্ন অনিষ্টকর বিষয় দিয়ে ভরে যাওয়ার জন্য যথেষ্ট রসুল করিম সল্লিয়াল সেই জাহিলি যুগ এই অনাবাদ সমাজটাকে আবাদ করেছেন কি করে কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করেছেন এই পরিশুদ্ধের পরিচর্যার এই স্তরগুলি গুলি কি ছিল পরবর্তী স্তর ছিল ওই আল্লি মোহমুল কিতাব আল্লাহর কিতাবের বিধানগুলো গুলো তাদেরকে কি করছে জানিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে নিজের সন্তুষ্টির বিষয়গুলো বলে দিয়েছেন অসন্তুষ্টির বিষয়গুলো কি করছেন বলে দিয়েছেন আল্লাহ পাকের সন্তুষ্টির বিষয়গুলো হলো মানুষের নফস রুহ আত্মার জন্য এগুলো হলো খোরাক খাবার এইগুলো যে যত বেশি উন্নত ভাবে আদায় করতে পারবে সে তত বেশি শক্তিশালী হবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কিছু জন্য ইবাদতের জন্য ইবাদত হল দুইটা বস্তুর নাম একটা হলো আল্লাহ পাকের আজমত বরত্ব হিসাবে আল্লাহ পাককে মহব্বত করা আল্লাপাকের বরত্ব উপলব্ধি করে তাকে মহাব্বত করা আরেকটা হলো নিজের তুচ্ছতা নিজের হীনতা এবং নিজের দীনতাকে উপলব্ধি করা এই দুইটা বিষয়ের নাম এবাদত এবাদতের সবচেয়ে উৎকৃষ্ট প্রকাশ হলো, মানুষের নামাজের নামাজেরত অবস্থায় সজদার মধ্যে সেখানে গেলে কি করে নিজের সবচেয়ে উন্নত অঙ্গ যেটা নাক মাথা এটাকে মাটির মধ্যে ঠেকাইয়া আল্লাপাকের কাছে এই স্বীকৃতি দিতেছে যে আমার কোনো মূল্য নেই আমি পায়ের সাথে মাথাকে মিলিয়ে ফেলছি तुम सामने आन ही दाम नहीं मैं इर चे बी बाह्यिक अवयवे निजे के अपदस्थ अवस्थाएं ने व्यवस्था नहीं नाक माथा इटा के ठेकई कसर मध्य मटर मध्य বাদত হল আল্লাহ পাকের বরত্বের কারণে তার নিয়ামত গুলো কি পরিমান নিয়ামত আল্লাহ পাকের আমাদের প্রতি সৃষ্টি থেকে নিয়ে সব কিছু কার দান আল্লাহ দান। এই দানের তাহ যদি কিছু দান করে তার কি হতে হয় কি তজ্ঞ হয় আল্লাহ পাকের দান কি পরিমাণ আল্লাহ পাকের নিয়ামত যদি গুনতে থাকা হয় গুনে শেষ করা যাবে না কত প্রকারের নিয়ামতের মধ্যে আমরা আছি আমাদের চেয়ে কত ধরনের অসুবিধার মধ্যে কতজন পড়ে আসে আল্লাহকে ইচ্ছা করলে আমাকে কীটপতঙ্গ বানাতে পারতেন জন্তু জানোয়ার বানাতে পারতেন নিরীহ কোন ধরনের প্রাণী বানাতে পারতেন মানুষ বানিয়েছেন কাফের মুস্টেক বানাতে পারতেন মুসলমান বানিয়েছেন মুসলমানও আবার বদকার, বেনামাজি এমন বানাইতে পারতেন এই যে অবস্থাটা কে দিলেন আমাকে নিজের কোনো কৃতিত্ব এখানে আছে মুটেও না কারো কেহ নিজে দাবি করতে পারবে না যে এখানে আমার কোন কৃতিত্ব আছে মহজ আল্লাহ পাকের এহসান যখন আল্লাহ পাকের এই পরিমাণ এহসান এই পরিমাণ পাকের অনুদান তাহলে তার প্রতি কি পরিমান কৃতজ্ঞ হওয়া চেয়ে আল্লাহ পাকের এহসানের এই বদলা হল যে কৃতজ্ঞতার মাধ্যমে কৃকৃতজ্ঞতা হবে কিভাবে অন্তরের দ্বারা আল্লাহ পাকের এই নিয়ামতকে স্বীকার করবে অন্তরের দ্বারা আল্লাহ পাকের নিয়ামতে স্বীকৃতি দিবে বাহ্যিক অঙ্গ দিয়া এই নিয়ামতের প্রকাশ ঘটাবে মুখ দিয়া আল্লাহ পাকের এই নিয়ামতকে বলবে আম্মা বিনিয়মাতি রব্বিকা হাত দিস আল্লাহ পাখির নিয়ামত তুমি এটা কি করো ঘোষণা দাও আল্লাহ পাখির নিয়ামত ছুপায়ও না তুমি যে তার নিয়ামত ভুগি এটা ঘোষণা দিয়ে দাও যে আমি যার নিয়ামত ভোগ করতেছি আমি তাকে মানি তিনি আমার রব তিনি আমার মালিক তাকে আমি একমাত্র কি মানি রব হিসাবে আমি জানি তার সাথে আর কাউকে আমি কি করি না শরিক করি না যেভাবে মুখে ঘোষণা দিবে সেইভাবে কাজেও এটাকে পরিণত কর। তোমার অঙ্গ দিয়ে যেন তার সন্তুষ্টির বাহিরে কোনো কাজ না হয় তার নারাজিগির কোন এটা হলো নিয়ামতের সুক্রিয়া মানুষের কল্যাণ হল মানুষ যে অবস্থায় থাকুক হয়তো কোনো নিয়ামতের অবস্থায় আছে অথবা কোনো বিপদের অবস্থায় আছে অথবা তার দ্বারা হয়তো কোনো গুণা হয়ে গেছে তিন অবস্থার যে একটা অবস্থায় মানুষের থাকতে পারে নিয়ামতের সময় তার কাজ হল যে নিয়ামতের কৃতজ্ঞ হওয়া মুখে এটাকে প্রকাশ করা কাজে পরিণত করা যদি কোনো বিপদে থাকে যে যে কোনো বিপদে থাকুক সে যদি করে করে দেখা যাবে যে সে অবস্থা বাহ্যিক ভাবে কিছু কিছু নিয়ামত থেকে বঞ্চিত হওয়াটা কি আমরা মনে করি কি বিপদ বিপদের সময় সবাই গের আলামত হলো যে সে তখন কি করবে সবর করবে সবর করবে সবরের অবস্থা কি যে দিল দিয়া সবর মানে আল্লাহ পাকের প্রতি সামান্যতম অসন্তুষ্টির ভাব ভিতরে না আসা বাহ্যিক ভাবে কোন অস্থিরতা কোনো ধরনের হৈহুল্লোর কোন ধরনের চিৎকার এটা না করা এমনি ভাবে কাজের দ্বারা কোন ধরনের সিরা ফারা করা কোনো ধরনের কাউকে কষ্ট দেওয়া এতে লিপ্ত না হওয়া এটা হলো সবর দিল দেওয়াও হয় মুখ দেওয়াও হয় আবার কিসের দ্বারাও হয় কেউ মারা গেল তো দিলের দ্বারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় নজবিল্লাহ মুখের দ্বারা কিভাবে অসন্তুষ্টি প্রকাশ করে মুখের দ্বারা অনেকে এমন কথা বলে ফেলে যে পাক তাকেই নেওয়ার জন্য পেয়েছে আর কাউকে পায়নি অনেকে মাথা চাপড়ায় চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে এইগুলো হলো হল সবর এটা বিষয় আর যদি কোনো গুণা হয়ে যায় তখন কি করা লিপ্ত হয়ে যাওয়া আল্লাপাকের কাছে অনুতপ্ত হওয়া যে নিয়ামত ভোগ করতেছি তার আর অবাদ্যত হয়ে গেল আমার দিল থেকেই অনুতপ্ত হওয়া যে আমি আমার বিশাল ক্ষতি করে ফেলেছি अभी ध्वस कर फेल ये अनुतापर कारणे মুখ দিয়া আল্লাহের কাছে ক্ষমা চাওয়া হাদিসে রসালাম ইস্তেফারের অনেকগুলো কি বাক্য বলে গেছে যে আল্লাহ আমি তোমার নিয়ামতের স্বীকৃতি দিতেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি সারা কেউ মাফ করতে পারে না একাতে এসে আসতে বন্দা যখন এই কথা বলে যে আমাকে মাফ করে দাও তুমি সারা কেউ মাফ করতে পারে না তখন আল্লাহ রব্ব্লা আলামিন ফিরস্তাদের কাছে বলে যে আব্দি আলিমা হাব্দিহ রব্বানুবা ইল্লাহু যে আমার বন্দা এই কথা জানে যে তার এমন এক রব আছে যেই রব সারা কেউ গুণা মাফ করতে পারে না ইসাধু ফাঁকাদুলাহু সাক্ষী থাকো আমি তার জন্য কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি পন্দা যখন দিল থেকে এভাবে আল্লাহ আল্লাহর কাছে বলে যাই আল্লাহ আমার কোন উপায় নাই তুমি ছাড়া কোনও নাই আমি আর আমাকে করে আরও তখন আল্লাহ তাকে করে দেন মুখ দিয়েও এস্তেফার করা কারণ মুখ দিয়েও বলার পরে এটা দিলের ভিতরেও কি করে এটার একটা প্রভাব আসে তারপরে যেই গুনাহের মধ্যে লিপ্ত ছিল সেই প্রকারের কোন নেমের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া গুণার থেকে সরে যাওয়া সেই প্রকারের এর পরিবর্তে কোন নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এটা হলো তবা এস্তেফার এই গুণা হয়ে গেলে এই তিন অবস্থা দিলের দ্বারা অনুতপ্ত হওয়া মুখের দ্বারা ফার গুলো উচ্চারণ করা এবং কাজেও কাজের মাধ্যমেও এই গুণা থেকে মুক্ত হয়ে ভিন্ন পরিবেশে এসে যাওয়া নেকের পরিবেশের মধ্যে চলে আসা এই তিনটা কাজ যদি হয় তাহলে তার তবা হলো এস্তেকফার গুলো শুধু মুখের আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়লো দিলেও কোনো অনুতাপ নাই কিন্তু কাজেও কাজ থেকেও ফিরে নাই হবে না তিনটা বিষয় প্রয়োজন আল্লাহ রব্বুল্লাহ আলামিন মানুষের দিলের ভিতরে অকল্যাণের যোগ্যতাও রাখছেন কল্যাণের যোগ্যতাও রাখছেন এখন শরীয়তের বিধানগুলো গুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করেছেন কিসের জন্য যে এই অকল্যাণের বিষয়গুলি থেকে সে বাঁচবে নিজের কল্যাণের বিষয়গুলি কি কি করবে গ্রহণ করবে কিভাবে করবে সেটা রসুল সাল্লাহ আলাইসলাম কি করছেন দেখা গেছে। তো রসুল সাল্ল আলাম সবচেয়ে বড় কি ছিলেন কি ছিলেন চিকিৎসক বাজারে অনেক ধরনের কি থাকে ঔষধ থাকে ঔষধের গায়ে আবার তার গুনাগুণ লেখা থাকে ঔষধের প্যাকেটের গায়ে লেবেলে গুনাগুন লেখা থাকে না এখন এই পরে পরে কে যদি কি শুরু করে দেয় চিকিৎসা শুরু করে দেয় বা অমুকে এটা দিয়া ভালো হয়েছে উমুকে সেটা দিয়া ভালো হইছে। এইভাবে যদি চিকিৎসা শুরু করে দেয় সে অসুস্থ থেকে ভালো হবে সুস্থ হবে না কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে প্রধান ডাক্তারকে রসুল সাল্লাহ এবং রসুল সাল্লাহ আল ইসলাম যথেষ্ট পরিমাণে চিকিৎসা করে গেছেন না জান নেই রসলসাম যেই চিকিৎসাটা করে গেছেন এই চিকিৎসা পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত জন্য প্রযোজ্য না কোনো নতুন সময় মনে আসবে যে সময় প্রযোজ্য হবে না কিয়ামত পর্যন্ত প্রযোজ্য রসলসাল্লিয়ামের চিকিৎসা ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম চিকিৎসা কি ছিল মানুষের দিল থেকে কি করা গাইরুল্লাহকে বের করে দাও গাইরুল্লাহকে কি করে দেওয়া বের করে দাও আল্লাহ তিদ মানুষের দিলের সবচেয়ে বড় কি উপাদেয় খাবার আর শিরিক সত্যে জগন্য কি অসুখ জগন্য রূপ হল ইলা ইলা রিকা মুসা আল ইসলাম ফেরাউনকে কি বলতেছেন যে তোমার কি আগ্রহ আছে যে আমি তোমাকে এমন বিষয়ে বলে দিব যার দ্বারা তুমি তাজাক্কা কি হবে পবিত্র হবে ফের কিসে কিভাবে হল ফাজবুর রিজামিনাল শিরিখ থেকে মুক্তি এবং তাও হৈদ অর্জন এটা হল সবচেয়ে বড় চিকিৎসার একটা অপরিহার্য উপসর্গ উপসর্গ অপরিহার্য ব্যবস্থা এছাড়া কারো চিকিৎসা হবেই না সিড়ি থেকে মুক্ত হওয়া এবং কি করা তো হেদে বিশ্বাসী হওয়া সব রসুলদের দাওয়াত এটা ছিল না পি কুল্লি উন্মাতির রসুলানুদুল্লাহ সব উন্মতের কাছে আমি কি পাঠিয়েছি রসুল পাঠিয়েছি যে এক আল্লাহ রেবাদ করো আর তা গুতকে কি করো বর্জন করো তাজকে নফসের জন্য নফসের পরি জন্য অপরিহার্য এবং প্রধান এবং প্রথম আবশ্যকীয় বস্তু হলো এবং কি করা যে তাহুদকে অস্বীকার করলো ওয়ুকিম বিল্লা আল্লাহকে বিশ্বাস করলো সে শক্ত হাতল ধরল। তাজকিয়াতের জন্য প্রথম ধাপ প্রথম সিঁড়ি কি তাহে অতপর তাজকিয়ার গুরুত্বপূর্ণ আমল হল সালাত গুরুত্বপূর্ণ আমল কি সালাত সালাদার জন্য রসদ আলী হাসলামে খাদিসের মধ্যে বলেন যে তোমাদের কারো ঘরের পাশে যদি বাড়ির পাশে যদি একটা প্রবাহিত নহর থাকে যার মধ্যে স্বচ্ছ পানি খুব দ্রুত চল্লাচল করতে থাকে ডেলি পাঁচবার সেখানে গোসল করে তার শরীরে কোন ময়লা থাকবে সাবাইক রোসেন যারা থাকবে না তার অসহ সম্ভবেন এভাবে পাঁচ বক্ত নামাজ যে সঠিকভাবে এটাকে আদায় করবে তার কোনো কি থাকবে না ময়লা আবর্জনা থাকবে না নামাজ দিলের পরিশুদ্ধির জন্য মানুষের পবিত্রতার জন্য বিশাল বড় একটা কি উপাদান বড় একটা কার্যকারী বস্তু বরং এমন কার্যকরী বস্তু অমর রাজি আল্লাহ তালানহ তার আমালদের কাছে তার এই গভর্নরদের কাছে এক চিঠি পাঠিয়েছিলেন যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাদের কাজের মধ্যে নামাজ এই নামাজকে যে ঠিক মতো আদায় করবে সে অন্য অন্য দায়িত্ব ঠিকই সঠিকভাবে আদায় করবে আর নামাজ যে নষ্ট করে দিবে সে অন্য অন্য দায়িত্ব করবে আরো বেশি নষ্ট করবে কারণ নামাজ এটা আল্লাহর সাথে তার সম্পর্ক সে এখানেই যেহেতু ত্রুটি করতেছে তাহলে অন্য মানুষের ক্ষেত্রে সে ত্রুটি করতে কি কোনো পরবে কোনো দ্বিধা দ্বন্দ্বে পড়বে কোনো বিব্রত হবে এই জন্য এটাই যদি কেহ নষ্ট করে দিতে ধরে তার উপর কোনো বিশ্বাস নাই বে কি কোনো বিশ্বাস করা যায় না আর যদি সঠিকভাবে কেহ নামাজ পড়ে তাহলে নামাজ কার জন্য পড়তেছে আল্লাহর জন্য এই বাস্তবে তার নামাজের মধ্যে মোনাজাত হচ্ছে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে এইভাবে সম্পর্ক এবং আল্লাহর কাছে পারে। সত্যিকার দারদিলের ভিতরে নামাজ আসবে তার দ্বারা অন্যায় অপরাধ হবেই না ইন্না সালাত ইবল মুঙ্কার নামাজ মানুষদেরকে অশ্লীলতা আর অন্যায় থেকে কি করে নিবৃত করে ফিরিয়ে দিবি একসাথে চলতে পারে না আর যদি আমরা বাস্তবে দেখি যে কারো দুর্মানে চলতেছে তাহলে বুঝতে হবে যে তার নামাজের মধ্যে কি আছে গলতি আছে এবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত নামাজ দেখতে তো দেখা যাইতেছে সে নামাজ পড়তেছে আমরা নামাজই দেখি কিন্তু আসলে যে শুধু নামাজ না যে কোনো এবার কবল হওয়ার জন্য কয়টা শর্ত তিনটা শর্ত একটা হইল রিয়ামুক্ত হইতে হবে এখলাসের সাথে হইতে হবে লুক দেখানোর জন্য সমাজের বাহবা বাহবাবার জন্য বা মানুষে কি বলবে এই জন্য হবে না জিনিসটা এখলাস না থাকলে বাহ্যিকভাবে যত বড় আমলে দেখা যাক এর কোনো কি হবে না মূল্য হবে না দ্বিতীয়ত রসুল সাল্লিসের সুন্নত অনুযায়ী হতে হবে যে আমলই করবে এটা কার সুন্নত অনুযায়ী হতে হবে রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় সুন্নত অনুযায়ী যদি না হয় তাহলে এই আমল কি হবে না কবল হবে না তৃতীয়ত আমল করার পরে আল্লাহর প্রতি অনুগ্রহ করছি এই ধরনের কোন মনোভাব না থাকতে হবে আমল করছে খুব একলা করছে সে এবং খুব ভালোভাবে দীর্ঘদিন আমল করেছে। অনেক ভালো ছিল সে অনেক বড় বড় কুরবানি করছে ত্যাগ শিকার করছে অনেক ধরনের খ্যাদমত করছে অনেক সেবা করেছে পরবর্তীতে তার মনের মধ্যে এমন একটা ভাব আসছে যে আমি তো অনেক উপকার করেছি আল্লাহ আমি তো আল্লাহ হয়ে গেছি আমি তো একটা কিছু আসলো। আসলো। অযব অথবা আল্লাহ আমি তোমার অনেক কিছু করেছি আমি তো অনেকের চেয়ে ভালো অগ্রসর করতেছি তোমার জন্য এই যে একটা আল্লাহর প্রতি অনুগ্রহ করছি আমি আমার এই মাধ্যমে আল্লাহর উপকার হচ্ছে আলাই কান আসলামু উল্লাহ তামুনু আলাইয়া ইসলাম তারা যদি বাস্তবে ইমান এনে থাকে তাহলে আপনার প্রতি আহসান করেছে এই অনুভূতি তাদের হতো না কি যে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদেরকে ইমান আনার কি দিয়েছেন তফিদ দিয়েছেন যদি বাস্তবে কারো আমল কবুল হয় তার এই আমলের কারণে সে আল্লাহর অনুগ্রহের স্বীকার করবে যে আল্লাহ আমার নষ্টের কারণে স্মরণ আসতেছেন আমার যে আল্লাহ রব্বলা আলমিন এখানে বলতেছেন যে তারা নেক আমল করার পরেও হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে যে নেক আমল করার পরও তাদের দিল আতংকিত যে আল্লাহর কাছে আমি যাবো আমল নিয়ে আল্লাহর দরবারের উপযোগী তো আমার আমল হয় নাই এই কারণে আতঙ্কিত সে গৌরবান্বিত বা ফখর তার ভিতরে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা এই মনোভাব নাই তার মনোভাব হইল হাই আমি যে আমল করেছি আল্লাহর দরবারের উপযোগী হয় নাই আমরা নামাজ আদায় করি সুন্নত পুরেই পূর্ণ সুন্নতের অনুসরণ হয় দিল নামাজের ভিতরে খুসু খুজু কি পরিমাণ থাকে খুশু খুজু নামাজের জন্য আকটা। নামাজ কবুল হওয়ার জন্য নামাজের মধ্যে খুশু খুশু হলো কি আত্মা রুহ সুরূপ নামাজের রূপ সুরূপ একজন দুনিয়ার কোন ব্যক্তিকে যদি রূহ শূন্য একটা জানুয়ার হাদিয়া দেওয়া হয় একটা মরা বকরি যদি আমি কাউকে হাদিয়া দেই সে খুব সমাধান করবে না আমাকে না উল্টা গুসা হবে আল্লাহ রব্দুল্লাহ আলামিনের সামনে আমরা যে নামাজ হাদিয়া দিচ্ছি এটা কেমনটা দিচ্ছি কতটুকু সবল কতটুকু সুস্থ কতটুকু সুন্দর এটা এই মরা বকরি হাদিয়া দিয়া আবার অনুগ্রহ দেখাইতেছি যে হ্যাঁ আমি তো বহুত কিছু তোমাকে দিলাম আল্লাহ পাক যদি দয়া করে কবুল করে যে যত বড় উন্নত হাদিয়ে দেখ যত উন্নতই করুক আল্লাহর দরবারের উপযোগী আল্লাহর দরবার উপযোগী রসম বলেছেন মা আবাদ না কািকা আয় আল্লাহ তোমার এবার যথাযথ হক আমার দ্বার আদায় কি হয় নাই যেখানে রসুলের কথা বলতেছেন যে কোনো গুণা নাই আগে পরে সব গুণা মার তারপরও রাত্রি দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যায় তিনি বলতেছেন আপনার যথাযথে হক আমার দ্বারা কি হয় নাই আদায় হয় নাই সেখানে আমরা কে নিজেরা কোনো আমল করে এই চিন্তা করব যে হায় আমি একটা কিছু হয়ে গেছি কিছু করে ফেলেছি আরেকজনকে তুচ্ছ জ্ঞান করবো অন্য দলকে ঘৃণা করব। আমার মধ্যে আরেকজনের প্রতি তুচ্ছতা আসবে আরেকজনের দুঃখ খুঁজে খুঁজে ফিরবো আমি আরেকজনের দুষ তালাস করব। আমি কতটুকু কি কোন অবস্থায় আছি আমার যে আমলগুলো আছে সেই আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারবো আমাকে যদি বলা হয় এই আমলটা এভাবে কেন করলা তুমি আরো সুন্দর করে কেন করলা না তোমাকে কি সুযোগ দেওয়া হয় কি জবাব দিব না নামাজ যখন নাকি যথাযথ উন্নত হয়ে যায় তখন এই নামাজই তাকে অশ্লীলতা অন্যায় থেকে কি করে ফিরে রাখে নামাজের মধ্যে তাসির আল্লাহ পাক রেখে দিয়েছে এই বিষয়ে রাখতে মাম আমাদের হওয়া উচিত তাসকে নসল্লা যে এই বিষয় দিয়ে গেছেন এগুলোই নামাজের ব্যাপারে আলোচনা তো লম্বা বাকি আমরা যদি যথাযথভাবে গুরুত্বের সাথে নামাজ আদায় করতে পারি নিজেরাই ইনশাল্লাহ উপলব্ধি করব যে অক্তের নামাজ সুন্দর হয়ে যায় দেখা যায় পরবর্তী অক্ত পর্যন্ত সময়টা খুব বরকতময় ভাবে কাটে আর নামাজ তারা হরা করে পড়ব নামাজের মধ্যে বিশৃঙ্খলা হবে এটা বাস্তবে পরীক্ষা করে দেখেন যে পরবর্তী সময়টা কি যাবে এমন অশান্তির মধ্যে বিশৃঙ্খলার মধ্যে অগৌশাল অবস্থা যাবে নামাজের আজান হয়ে গেছে অন্যান্য কাজ এটার মধ্যে এখনো লিপ্ত বরকত হবে না এটা আসলেও বরকত হয় না অন্য কাজের এস্তেমামের মাধ্যমে নিজেদেরকে মূল্যবান বানাইতে যে চেষ্টা করতেছি আমরা আসলে এটা এমনই বুঝতেছি না আসলে আসলে কিন্তু মানে ফলপ্রসূ কিছু হচ্ছে না দ্বিতীয় এবাদত মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাজকিয়ার বস্তুল লোপাদান হল কি নামাজ গ্রহণ করুন এবং তাদের জন্য কি করুন দোয়া করুন ইন্না সালা তাক সাকানো তুটা হিরুহম হিম বিহা যে আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করে তাদেরকে এর দ্বারা কি করবেন পবিত্র করবেন मे सम्पद खरच करारमे सम्पद खरचाल्पर करा प्रति मानुस लोभ आसेना मानुषर दिलर भर कृपनता एट ढेले इटा मानी जेवन ना कि मानुषर दिल्न बदगुण गुवा आई कृपणता एट देवा এটা সৃষ্টিগত ভাবে এটা কি মানুষ থেকে বিচ্ছিন্ন থাকবে না এই ময়লাটা মানুষের ভিতরে আছে এটাকে আশ্রয় হয় আশ্রয়তে হয় না মানুষের দিনের অবস্থা যে দিলের ভিতরে মালের লোভ মালের প্রতি আগ্রহ বরং অন্নের মাল আত্মসাত করা এই ধরনের প্রবণতা গুলো আছে এটা থেকে মুক্ত হবে কিভাবে কুরবানির মাধ্যমে যদিও খরচ করতে তার কষ্ট হবে এই কষ্টের মাধ্যমেই তার পবিত্রতা হইতে থাকবে কষ্ট ছাড়া হবে না কষ্টের মাধ্যমেই কি হবে পবিত্রতা হবে মানুষ তার নকশটা হইল কিসের মতো এই খনির খনির সম্পদ আছে না খনির মধ্যে এই ধাতব পদার্থগুলি স্বর্ণ রূপা লোহা এগুলি কিভাবে থাকে মাটি কাদা বিভিন্ন ধরনের অন্য উপাদান মিশ্রিত থাকে না পরবর্তীতে এটাকে রিফাইনাগারে এনে তারপরে কি করা হয় অন্য অন্য ধাতুগুলিকে আলাদা করা হয় স্বর্ণটাকে কি করা হয় আলাদা করা হয় তো এই রিফাইনাগারে আনার পরে এখানে জ্বালানো হয় না তাকে না জ্বালানো হয় না জ্বালায়া তারপরে তাকে কি করা হয় খাটি স্বর্ণটাকে বের করা হয় মানুষের নফসের মধ্যে এই সব কিছু ভরা কৃপনতা এই সব এই ধরনের বদগুণ ভরা ভরা এটাকে জ্বালাইতে হবে জ্বালানোর পদ্ধতি কি এটাও হেদ সালাতের মধ্যেও কষ্ট আছে কিন্তু যারা আল্লাহকে ভয় পায় আল্লাহবিহীন যাদের এই ধারণা এই অকিন যে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ সামনে আল্লাহর কাছে আমার যেতে হবে তার জন্য নামাজ সহজ হয়ে যায় নতুবা কঠিন কাজ এটা নফ্সের জন্য খুব ভারী কাজ এটা নামাজগুলির মধ্যে বিশেষভাবে স্বাভাবিক ভাবে নামাজগুলির মধ্যে নামাজের আলোচনা আবার একটু করতেছি নামাজের মধ্যে বিশেষ নফ্সের কেদমন ফরজ নামাজগুলি তাদের করতেই হবে নতুবা তো ধ্বংসই নফল নামাজগুলির মধ্যে তাহাজ্জুদের নামাজ হইল সবচেয়ে বেশি কার্যকরী কিসের জন্য নফসকে কেদমনের জন্য অমিন আল্লাহ লিফা তাহাজ্জাদিহি না ফিলাত রাত্রির বেলায় তুমি নফল ভাবে কি করো তোমার জন্য অতিরিক্ত ফরজ তাহাযুদের নামাজ আদায় কর ইন্সাধ্য রাত্রির জাগরণ এটা নফসকে পদদলিত করা নফসকে মারানোর ক্ষেত্রে বেশি কার্যকরী কারিমা আল্লাহ তালা বলছেন নফশটাকে দমানোর ক্ষেত্রে নফসটাকে বসিগত রাখার ক্ষেত্রে বেশি কার্যকরী কোন নামাজটা নাশি আতাল লাইলে রাত্রি জাগরণ করে যে নামাজ পড়া হয় সেটা কোনটা তাহাজ এটা নফসকে ইয়া করার জন্য বেশি বেশি কার্যকরী আল্লাহ তালা আমাদেরকে এই আমলটাকে ধরার তো অভিযোগ দান করেন যাই হোক জাকাতের বিষয়টা বলছিলাম যে মাল খরচ করা এটা মানুষের কি নফসের চাহিদার পরিপন্থী যখন খরচ করে কষ্ট হয় কিন্তু এই কষ্টের মাধ্যমেই তার ভিতরে উদারতা শাখাবাতি গুলি আসতে থাকে পবিত্র হইতে থাকে এরপরে নফসের পবিত্র করার সবচেয়ে বড় উন্নত ব্যবস্থা যেটা এবং যেটার মধ্যে সচরাচর আমরা পড়ে আছি,। অহরহর যেটার মধ্যে আমরা লিপ্ত সেটা হলো গুণা পরিত্যাগ করা গুণা পরিত্যাগ করা এটাও একটা কষ্ট সবগুলো গুনার মধ্যে কি আছে নগদ কিছু কিছু স্বাদ আছে এমন কোন গুনা নাই যেটার মধ্যে কি নাই সাদ নাই স্বাদ না থাকলে গুণা করে হ্যাঁ অনেক সময় আছে এমন কিছু একেরে হাসিরাত দুনিয়াওয়ালা আখের আমার লোক আছে যারা স্বাদ না থাকার পরেও কি করে গুণা করে কারণ করতে করতে এটা অভ্যাসে গেছে গাই গুনার অনুভূতি তখন আর কি তার থাকে না ওই অভ্যাস অনুযায়ী সে কি করতেছে করতেছে অতিরিক্ত কোনো কি পায় না স্বাদ পায় না খুব মারাত্মক ধরনের অবস্থা এমন হয়ে আছে অনেকে সে ইচ্ছা করলে এটা ছাড়তে পারে কোন ধরনের সমস্যা হয় না তারপর অভ্যাস অনুযায়ী কি করতেছে করতেছে অনুভূতহীন তার কারণে এই গুনার মধ্যে কিছু না কিছু কি আছে স্বাদ আছে এই গুণাটাকে পরিত্যাগ করা এটা হইল মানে তাজকে এই যেটা সর্বক্ষণ নফ্সের সাথে কি থাকবে প্রতিটা মুহূর্তে গুনার বিভিন্ন আসবাব সামনে এসা যায় তো গুণাকে পরিত্যাগ করার সবচেয়ে বড় মাধ্যম হলো গুনার পরিবেশ পরিত্যাগ করা গুনা পরিত্যাগের সবচেয়ে বড় মাধ্যম কি গুনার পরিবেশ পরিত্যাগ করা যেই নফস আল্লাপের হুকুমা কামের প্রতি প্রশান্তি পায় হুকুমা কামের মাধ্যমে শান্তি পায় মানুষ তার নফসকে পরিশুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছতে পারে তখন আল্লাহর হুকুমাহ কাম পালন করা তার জন্য মজাদারি করা তার জন্য কঠিন মিলানো ময়লা আবর্জনার সাথে মিলানো এই স্বর্ণ কিন্তু এটাকে রিফাইন আগারে এনে যখন পরিশুদ্ধ করা হয় একটা পর্যায়ে এমন যায় তখন কি হয়ে যায় সে ইন্না হয়ে যায় তখন তার কাছে ভালো ভালো লাগে কি বলছেন যে পৃথিবী দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এর মধ্যে একটা হইলো কি আমার চোখের শীতলতা কিসের মধ্যে নামাজের মধ্যে মানে মানুষ আনন্দের কারণে চোখ শীতল হয়ে যায় আনন্দের চূড়ান্ত পর্যায়ে হলে একে শীতল অস্ত্র চোখ দিয়া বের হয় সেই আনন্দের বিষয় আমার জন্য কোনটা নামাজ এমনি হয় এটা না অনুশীলন করতে করতে করতে করতে করতে করতে তখন গিয়া এটা কি হয় এমনি না আমরা তো পড়ি পরে খেয়াল করি না যার কারণে সাদও পাই না কিন্তু ওইভাবে কষ্ট করতে করতে করতে করতে সাদের অবস্থায় পৌঁছবে সাদদা কামল না কিন্তু এর প্রতি সস্তি এসে যায় এমন একটা অবস্থা আল্লাহপাক দিয়ে দেন বলিমান খামা কম আরব্বিহি জান্নাত যে আল্লাহ পাকের সামনে দণ্ডমান হওয়ার ভয় করে তার জন্য দুইটা জান্নাত অনেকে এই আয়াতের অর্থ করছেন যে একটা জান্নাত হইল যে দুনিয়ার মধ্যেই একটা স্বাদ চেপাইতে থাকে আল্লাহ হুকুমের মধ্যে আল্লাহকে ভয় করে চলার মধ্যে এই একটা লাভ আছে নগদ একটু কষ্ট হয় নগদ কষ্টটা করার পরেই কি পাইছে স্বাদটা পাওয়া শুরু করে ইব্রাহিম আলী ইসলাম কি করছেন যতগুলো গুণা আছে নগদ একটা কি আসে স্বাদ নিয়ে আসে একটা আকর্ষণ নিয়ে আসে এই আকর্ষণটা থেকে সে মুক্ত হইয়া গুণাটাকে সাইরা ভালো পরিবেশে যেতে পারলেই এই গুণার স্বাদটা তার নষ্ট হয়ে গেল সামনে আরো শক্তি বেড়ে গেল তার নষ্ট এখন আরো সে কি করতে পারবে আরো বড় বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে আজম তার বেড়ে গেল আর এই গুনার দ্বারা আক্রান্ত হয়ে গেল তার দুর্বল হয়ে গেল নফ্স সে আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে গুনার টাকা কিন্তু সীমিত সময়ের জন্য এখন এই সীমিত সময়টার মধ্যে তুমি কি গুণার টাকা দাড়িয়া সারা দিবা না গুনার টাকা থেকে মুক্ত হইয়া এইটাকে বাদ দিয়া ন্যাক কাজটা করে ফেলবা এই এক দুই সেকেন্ডের শুধু কি সিদ্ধান্ত নেওয়ার বিষয় এই এক দুই সেকেন্ড সিদ্ধান্ত যদি সে ভালোর পর কেনে নিতে পারে নফ্স আস্তে আস্তে শক্তিশালী হয়ে যেতেছে মুতমাইনার দিকে যেতেছে আর এখানে যদি পরাজিত হয়ে যায় আম্মার দিকে চলে যেতেছে নফ্স নফ্সে মতমা ইন্না হয়ে গেলে তালা বলতে যে তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি আল্লাহ পাকো তোমার প্রতি কি সন্তুষ্ট ফাদুখুলি ফি ইবাদি আমার বন্দাদের অন্তর্ভুক্ত হও খুলি জান্নাতি আর কোথায় প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো ফাদুখুলি ফি ইবাদি এখানে অর্থ হল যে আল নেককারদের অন্তর্ভুক্ত তুমি হইয়া যাও তাহলে কোথায় চলে যাবে তুমি জান্নাতে চলে যাও এই জন্য নেক পরিবেশের মধ্যে চলে আসা বদ পরিবেশ ধারে দেওয়া এটা গুনা থেকে মুক্ত হওয়ার জন্য বিশাল বড় একটা উপায় এই গুনায়া যে জড়ায়া যায় মানুষে কিসের কারণে পরিবেশের কারণে এই জন্য গুনাহের পরিবেশকে পরিত্যাগ করা গুনাহের পরিবেশটাই হল ফিটনা এই ফিটটাকে পরিত্যাগ করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন গুণার পরিবেশ থেকেও যেন আমরা বাঁচতে পারি তো এই গুণা করা এই গুণা যতগুলো গুণা আছে সবগুলি হলে দিলের জন্য কি রোগ শরীরের জন্য যেমন নাকি বিভিন্ন ধরনের এই অখাদ্য কুখাদ্য এটা রোগ সৃষ্টি করে এই গুণাগুলো শরীর মানুষের রোহের জন্য নকশের জন্য কি রোগ সৃষ্টি করে যত ধরনের গুণা আছে সবগুলি রোহটাকে তার দুর্বল করবে তার নকশাটাকে দুর্বল করবে তাকে আল্লাহ থেকে দূরে সরাইয়ে দেবে মাসি যতগুলো আছে মাহাসীর মধ্যে একটা মাহাসী আছে বদনজরী কি হাদিসের মধ্যে আসছে বিষাক্ত তীর কুদৃষ্টিটা কি ইবলিসের বিষাক্ত তীর বিষাক্ত তীর বুঝেন বিষাক্ত তীর হইল আগেকার দিনে তীরের যে সামনের একটা ইয়া থাকে ফলা থাকে লুহার একটা ইয়া থাকে না এটাকে তারা বিশেষভাবে বিষ দিয়ে এটাকে ডুবায় বিষের মেয়েদের ডুবায় আর শুকাইত এটাকে বিভিন্ন এমন ভাবে এটাকে ইয়ে করত প্রক্রিয়া করত যে এটা তীরের ফলায় লাগায় পরে কারো গায়ে যদি আঘাত করা হয় যদি কোন রকম শুধু তার শরীরের রক্তের সাথে এটা টাচ হইতে পারে তখন পুরা শরীর বিষাক্ত হয়ে সাথে সাথে কি হয়ে যায় মারা যায় টাচ পয়জন আছে না অনেক যে প্রয়োজন শুধু শরীরে লাগলেই কি হয়ে যায় মারা যায় কোনো ধাক্কা লাগতে হয় না কাটতে হয় না এই দিকে নজর দেয় তার জন্য বিষাক্ত হয় এইটা নজরটা এমন এক আখ নেখলি থি সি দি এক বেক তের চি হেমের চশমে জানা তীর ভি তাল ভি আসলে দৃষ্টিটা এটা কি এটা যার দিকে দৃষ্টি দিবে সেও আক্রান্ত হবে ক্ষতিগ্রস্ত হবে যে দৃষ্টি দিবে সেও ক্ষতিগ্রস্ত হবে আর লাইনে হক নজর কি সত্য বদনজরির দ্বারা কি জন্তু জানুয়ার পর্যন্ত নষ্ট হয়ে যাওয়া যায় না জমিনের ফসল নষ্ট হয়ে যায় না আর অনেকের বদনজর লাগলে এমন নষ্ট হয়ে যায় না বদনজরি দ্বারা ফসল নষ্ট হয়ে যায় আর যদি কোনো মহিলার দিকে বদনজুরি পরে ওই মহিলা নষ্ট হবে না সে মহিলাও ক্ষতিগ্রস্ত হয় তার পেটের সন্তানও ক্ষতিগ্রস্ত হয় যে দেখছে সেও ক্ষতিগ্রস্ত হয় এই বদনজরি এটা বিশাল বড় একটা বিষাক্ত জিনিস হ্যাঁ কতক্ষণ বদনজরিটা দেখলে কি খুব তৃপ্তি হয়ে গেল না দেখার পরে অতিরিক্ত কোনো একটা মনে চায় দেখার পরে মনে চাইবে শুইতে শুধু হাত দিয়ে তাছ করলে শুইলে তৃপ্তি হয়ে যাবে না এর চেয়েও বড় ধরনের কোনো অন্যায়ের প্রতি প্রলুব্ধ হবে মন তো গুণাহের ইয়া হল যে আরো বড় গুণার দিকে কিন্তু যদি সে একটা সেকেন্ড একটু দৃঢ়তা অবলম্বন করতে পারে হাজম করতে পারে যে সে দেখলই না মান তারা কাহা রসনাম বলতেছেন যে এই বদনজরি এটাকে পরিত্যাগ করবে আবেদ ইমান দিব হালা যার মিষ্টতা যার স্বাদ মধুরতা দিলের ভিতরে অনুভব করবে নজর করলো না ফিরে আসলো তখনই তার একটা স্বাদ শুরু হয়ে যাবে ইমানের একটা স্বাদ তার শুরু হয়ে যাবে বদামলের দিকে তাকাল যতই হোক যদি এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে সেরে দেবর্তী মুহূর্তেই তার শান্তিটা শুরু হয়ে যায় স্বার্থে যত কষ্টই হোক না কেন নে কামলটা করা যত কঠিনই হোক না কেন কিন্তু কইরা ফেলতে পারলেই করতে ফেলে না মাছের জন্য না দেওয়া থাকে না এই যে মাছের জন্য টুপটা দেওয়া হলো এটা কি মাছের জন্য আসলে এটা খাবার না তার জন্য এটা রোগ এটা খাবার বাহ্যিক দেখতে দেখত এটা কি খাবার এখন যদি সে এটা খায় স্বাদ পাবে না পাবে না আর মুখ দিয়ে যখন গিলতেছে গলা দিয়ে যখন যাচ্ছে তখন কি পাইতেছে সে স্বাদ পায় না পায় না কিন্তু স্বাদ পাওয়ার পরে এখন পেয়ে সেটের ভিতরে চলে গেছে এখন কি সাদার আর থাকছে এখন কি এটা আটকে গেল না সে আটকে যায় গেল কিনা। না গুনাগুলো যতগুলো আছে সবগুলো বুঝতে হবে এমন ভিতরে কাটাওয়ালা খাবার এটা কি কিওয়ালা খাবার কাঁটাওয়ালা খাবার খেয়েছে তো আটকেছে খাওয়ার সময়টাই স্বাদ পাইছে ঠিকই কিন্তু পরবর্তী মুহূর্ত থেকে তার বিপদ শুরু হয়ে গেছে এখন আর শুটতে পারবে না সে খেয়েছে তো আটকে গেল আর যদি না খায়া একটু সবর করতো কতক্ষণের স্বাদ নষ্ট হয়েছে তার এক সেকেন্ডের না এক সেকেন্ডের স্বাদ কি নষ্ট হয়েছে দিনের জন্য কি পায়া গেল সে দিনের জন্য কি পাওয়া গেল সে সুখ পায়া গেল এক হাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে এমন কিছু লোক আসবে যারা ফাত্রাতের জামানায় কামজুল আহম্মালে হাদিস আসছে ফ্রতের জামানা বলতে কোন নবীর সময়ের কোন দাওয়াত কি করে নাই তার আল্লা তার কাছে বলবে যে আমরা কি চাই জান্নাত চাই জান্নাম থেকে কি চাই বাচ্চিতা চাই তখন তাদেরকে বলা হবে যে তোমরা তো দুনিয়ার মধ্যে থাকলে কি করতো জান্নাতের কাজ করতাম না জাহান্নামের কাজ করতাম সুতরাং জাহান্নামে যাও তারা অবশ্যই বলবে যে কি আমরা দুনিয়াতে থাকলে কিসের কাছে করতাম জান্নাতের কাছে করতাম তো সময় পার হয়ে গেছে বলতে তার কোন সমস্যা নাই তখন তাদেরকে বলা হবে যে তোমরা যা বলতেছ তা ঠিক কিনা তারা বলতেছে হ্যাঁ ঠিক আমরা যদি আল্লাহর হুকুম কি করতাম আমরা মানতাম তখন ফেরেশ তা বলবে যে ঠিক আছে আল্লাহ পাকের হুকুম হলো যে তোমরা নিজেদেরকে জাহান্নামে ফেলে দো এই যে দেখো জাহান্নাম দগদগে আগুন এখানে তোমরা সব ঝাঁপ দিয়ে পারো এটা হলো তোমাদের প্রতি কার হুকুম আল্লাপাকের হুকুম এই মাত্র তো বলছে যে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হুকুম তারা পাইতো তাহলে কি করতো করতো এখন এই কথা বলার পরে আল্লাহ ঝাঁপ দেব এই কথা শোনার পরে কিছু লোক দিবে যে আল্লাহ পাকে হুকুম তো আমার ঝাঁপ দিতে হবে এইভাবে তিনবার বলবে তৃতীয়বারও কিছু লোক দিবে আর কিছু লোক থেকে যাবে এই তৃতীয়বার শেষ তখন ফ্রেশ তা কি করবে যারা জাহান্নামে ঝাপ দিয়েছিল আসলে ঝাপ দেওয়ার সাথে সাথেই তারা কি করছে আল্লাহর রহমতের কুলে পৌঁছে গেছে ইব্রাহিম আলিসের আগুনের মতো আগুন তাদেরকে গেলে নাই বাহ্যিকভাবে দেখতে অন্যরা দেখছে আগুনে পড়ছে আসলে আগুনে তাদের কষ্ট দেয় নাই ওদেরকে নিয়ে আসবে আসা হবে জান্নাতের জন্য আর ওই যারা দাঁড়ায় আছিল এতক্ষণ ইতস্ত করতেছিল ওগুলো জাহান্নামে ফেলে দেওয়া হবে দেখো চিরদিন থাকতে থাকো এক সেকেন্ডের জন্য যাইতে পারলাম না আর এক সেকেন্ড গেলেও তোমার কি হইত না শরীর কিন্তু জ্বলত না চিরদিন এখন থাকতে থাকো ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহ পাখের হুকুম আর না কর মানে গুলো এমনই আল্লাহর হুকুম পালন করা মানে কি নিজে সফলতা পায় যাওয়া জান্নাত পায় যাওয়া আর আল্লাহর হুকুমটাকে ছেড়ে দেওয়া এর অর্থ কি নিজের নিয়মটাকে সে ছেড়ে দিল জান্নাতটাকে সে ছেড়ে দিল জাহার সে বরণ করে চিরদিনের জন্য নফ্সের চাহিদা কাজটা করছে চিরদিন নফ্সের চাহিদার বিরুদ্ধে চলতে হবে তা জাহান কি নফ্সের চাহিদা মতো চলবে তা কয়দিন নফ্সের চাহিদা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতেছে আর চিরদিন তার নক্সের চাহিদার বিরুদ্ধে জান্নামের আগুনে চলবে আর যে দুনিয়ার মধ্যে নক্সের বিরুদ্ধে চলছে খাহেসের বিরুদ্ধে চলছে আল্লাহর হুকুম অনুযায়ী কয়দিন খাহেস অনুযায়ী আল্লাহর হুকুমের অনুযায়ী চলতে হয়েছে তার জান্নাতের মধ্যে গেলে কি হবে ও ফি হা মাংসুকুম জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাই তাই পাবে। ফি ফিহা মা তস্তাহি আং তোমাদের জন্য তাই মিলবে যা তোমরা চাবে বলিহা মা দারুন যা তোমরা দাবি করবে সব তোমরা পাবে সেখানে চিরদিনের জন্য দাবি পালন হবে চিরদিনের জন্য সব চাহিদা মিটার ব্যবস্থা হবে শুধু কয়েকদিন এটারে কন্ট্রোল করতে পারলে আর কয়েকদিন কন্ট্রোল করতে পারো নাই চিরদিনের জন্য এর বিরুদ্ধে তোমার চলতে হবে বাধ্য হবে তুমি ঝান্নামের আগুনে চলতে তখন নফেরই চাহিদা যাবে কোথায় আসলে পাক সৃষ্টি করছেন আল্লাহ পাক যে হুকুম আহাম গুলো দিয়েছেন এটা নিয়ামত না এটা আজাদ পাকের প্রত্যেকটা হুকুম নিয়ামত এইজন্য জন্য আল্লাহ পাক কুরানে করে বিদানা সুসম্পন্ন করে শেষ পর্যন্ত কি বলছেন আল্লাউম আকমাল তো আলাইকুম নিয়মাতিমা আকমাল তুল দিন একুম ও আত্মাম তো আলহকুম নিয়ায় মাতি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করলাম পরিপূর্ণ করে দিলাম আর আমার সম্পন্ন করলাম দিন এটা আল্লাপের নিয়ামত আল্লা পাখির হুকুম এগুলো আল্লাহের নিয়ামত আল্লাপাক যে জিনিসগুলি থেকে বিরত রাখতে গো চাইছেন আমাদেরকে নিবৃত থাকতে বলছেন। আমাদের উপর অনুগ্রহ হিসাবে বলছেন কারণ আমাদের জন্য ধ্বংসাত্মক ছিল ওইটা টুপ ছিল এর ভিতরে কি ছিল এই ধরনের বর্ষি ছিল প্রত্যেকটা জিনিসের একটা হাসিয়াত আছে আল্লাপাক বানাইছেন এটাকে ওই বিপদ হিসাবে আর হুকুমটাকে বানাইছেন এই নিয়ামত হিসাবে সুতরাং যে গুনাহের মধ্যে লিপ্ত হলো সেই বর্ষি গিলে ফেললো সাময়িক স্বাদ পাইলো চিরদিনের জন্য বিপদে পড়ে গেল লজ্জাতে আরিজি মিলিজাতে দায় গাই ইয়ে হে গুনা কি সাজা রাহাতে জিন্দিগি গাই সাময়িক স্বাদ পাইল আর কি হলো চিরদিনের অশান্তি অস্থিরতা পেরেশানি এসে গেল এটাই হলো গুনার নগত শাস্তি স্বস্তি শেষ তার অস্বস্তি গুণাগার কি স্বস্তিতে থাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকে গুণাগার আর নেকররা যত দুরবস্থায় দেখা যায় না কেন আল্লাহ দিদি কিল্লাহ ততমা ইন্নুল কুলুব আল্লাহর স্মরণ যার ভিতরে আছে সে কি স্বস্তিতে আছে যার ভিতরে স্মরণ যে পরিমাণ বেশি সে তত বেশি স্বস্তিতে জিকির দিলের দ্বারাও হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয় কাজে কর্মের দ্বারাও হয় আল্লাহর হুকুমেরও ভিতরে থাকে এটা আল্লাহ পাখির জিকির আল্লাহ আল্লাহ সময় তো অনেক পার হয়ে যাচ্ছে বাকি যে বিষয়গুলি বলার প্রয়োজন মনে করতেছিলাম আসলে পরিত্যাগ করা আল্লাহ পাকের কাছে দোয়া করা এটাও একটা উপাদান রস নিজে দোয়া করতেন আল্লাহ আয় আল্লাহ তুমি কি করো আমার নশকে তাকার বিষয়গুলো দান করো আমার নশ্বকে তুমি পবিত্র করে দাও তুমি হলো শ্রেষ্ঠ পবিত্রকারী এই নিজের উপর নিজে ভরসাশীল না হওয়া আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি কি করে দাও পবিত্র করে দাও আমার নিজের কোনো ক্ষমতা নাই হাওলাওয়ালা ইল কোন আবাদতের ক্ষমতাও নাই কোনো গুণাপুরিতে ক্ষমতা নাই যদি তুমি কি না দাও তাও ফির না দাও এই আল্লাহর কাছে অনু কি থাকা সর্বদা এই বিনয়ী থাকা এই করজুর নিবেদন করা এই সর্বদা এই কান্নাকাটির মধ্যে থাকা যে আল্লাহ তুমি আমার নষ্টটাকে কি করে দাও পবিত্র করে দাও আল্লাহ যদি পবিত্র না করে পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা আছে এই জন্য কান্নাকাটিকে একটা অভ্যাস অভ্যাস বানানো সাধারণত আমরা দোয়া এটা মনে করি কি হাত উঠা কিছু চেহারাটাকে মুখ আসলে নির্জনে নিবৃতে রাত্রে যখন আল্লাহর কাছে উঠবে তখন হাত উঠে আল্লাহর কাছে কি দিবে কান্না দিবে এটা হলো দোয়া তখন আল্লাহর কাছে এইগুলো চায়া নিবে যখন আল্লাহ সব দিতে দিতেছেন দিতে থাকেন ব্যাপক হারে দিতে থাকেন সবচেয়ে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের আমলকে আল্লাপাক নষ্ট করবেন না আল্লাহ তালা তাদেরকে করবেন এবং তাদের দিলকে পরিশুদ্ধ করে দিবেন্টি আল্লাহ নিহত হবে কারণে তরবারি গুনারে কি করে দেয় মিটাই দেয় মানে তরবারির আঘাত লাগছে আল্লাহর দিনের জন্য তার যান হচ্ছে এই আঘাতের দ্বারা তার সব গুণা কি হয়ে গেছে শেষ যারা নিহত হয়েছে তারা অন্তর্ভুক্ত যারা কতলে অংশগ্রহণ করছে এখনো নিহত হয় নাই তারাও কি এর অন্তর্ভুক্ত কিন্তু যারা নিহত হয়েছে মর্যাদা তাদের বেশি না এই তাদেরকে উল্লেখ করা হয়েছে আর যাদের অন্যরা তাদের সাথে স্বাভাবিক কি আছে অন্য কেরাতের মধ্যে আছে যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে আল্লাহ তালা তাদের আমল কি করবেন না নষ্ট করবেন না হৃদায়তেন্লাহম তাদেরকে আল্লাহ তালা কি করবেন দিলকে তাদের আল্লাহ তালা এসলা করে দেবেন তাদের দিল সংশোধন করে দেবেন দিল সংশোধনের একটা বড় ক্ষেত্র কোনটা যুদ্ধের ময়দান কিসের ময়দান তার ভিতরে থাকবে এখন যদি সে নামাজ দা তার নামাজা কেমন হবে যে ব্যক্তি যান দিয়ে দিতেছে আল্লাহর জন্য সে মাল দেওয়া কতটুকু অগ্রসর হবে এই কিতালের ভিতরে যে ব্যক্তি নিজেকে রাখবে তার তাও তার সালাত। তার জাকাত সবগুলো আমল এমন প্রাণবন্ত হবে এমন তাজা হবে এমন শক্তিশালী হবে যে এটা অন্য কোনো ক্ষেত্রে কল্পনা করা যায় না এই ক্ষেত্রে তার আমলগুলো যেই পরিমাণ শক্তিশালী থাকবে এর চেয়ে বেশি শক্তিশালী আর কারো আমল থাকবে না একটু নমুনা বলি যে আল্লাহর দিনের জন্য যান দিয়ে দিতে প্রস্তুত হাতে তার অস্ত্র সে অন্যায় নির্দেশ দুনিয়ার কারো মানবে সে অন্যায় নির্দেশ যদি তাকে পালন করাইতে গিয়ে তাকে মেরে ফেলে সে তো ময়রা যাইতেই রাজি আছে তাহলে তাকে কেহ নিজের অন্যায় নির্দেশ পালন করাইতে পারবে তাহলে সবচেয়ে বেশি তাও সেইদের অধিকারী কে হলো এই ব্যক্তি না আর যে নিজেরা বাঁচাই রাখতে চায় জান দিতে এখনো কি নাই রাজি নাই তার অনেক অন্যায় নির্দেশ পালন করতে হয় না অনেক অন্যায়ের সামনে সাথে সমঝোতা কইরা চলতে হয় না অনেক ধরনের কৌশল টৌশল অনেক ধরনের ঘোরা পেচানো রাস্তা এগুলি তার চলতে হয় না চলতে হয়তো কিন্তু কোন পেঁচানো রাস্তা না কোন ধরনের উল্টাশিদানা কোন ধরনের নমনীয়তা শুধুমাত্র আল্লাহকেই আমি বড় জানি শুধু আল্লাহকেই রব মানি আর তার সাথে কাউকে আমি কি করি না সরি করি না এমন অবস্থাটা কে ধে রাখতে পারবে বলেন যে জান দিদি কি আছে রাজি আছে নিজের হাতে অস্ত্র আছে যে আমি যদি যতক্ষণ ক্ষমতা আছে আমি আমি আল্লাহরই ও তাহিদকে ওাদানিয়কে ধরা থাকবো এবং আমার এটা বাধা যে দিতে দিতে আসবে তাকে আমি শেষ করে দেব আর যদি আমি না পারি তাহলে আমি নিজে কি হয়ে যাব। শেষ হয়ে যাব। তাকে কেউ নাইতে পারবে দেখেন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে আমেরিকা সারাটা পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল গ্রাস করে নিয়ে সে সুপার পাওয়ার হয়ে গেছিল সবাই যাকে ধমক দেয় সেই বসে যায় বিষয়টা এমন না কাদেরকে ধমক দিছে আফগানিস্তানের হলো মুসলমানের ভাই তাকে অপমান করতে পারে না সেই যে তাকে অপরের হাতে অর্পণও করতে পারে না তাকে কি করতে পারে না অপমানে রস করতে পারে না আল্লা পাকের হুকুম ধরেন এখন তারা বাহ্যিকভাবে পারত না ওসামিনকে আমেরিকার হাতে তুলে দিতে তাদের মেয়র তাদের মন্ত্রীগিরি তাদের সচিবগিরি তাদের সব গিরি রাখত ধৈর্য বাহ্যিকভাবে পারত না কিন্তু পারত কিন্তু হুকুম লঙ্ঘন হয়তো কার আল্লাহ শয়তানি কি বলতো যে সারা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই এমন কোন ব্যক্তি নাই এমন কোন ভূখণ্ড নাই এমন কোন দল নাই যারা সুদ আল্লাহকে মানে আমেরিকাকে বাদ দিয়া মানে আল্লাহকে বাকি আমেরিকা কি কি করিয়া মেনে মেনা নামাজ তোল্লা করে রোজা তল্লাহর জিন্নে রাখে হজত আল্লাহর জিন্নে করে বাকি কার হুকুকুম মেন্য মেনা আমেরিকার হুকুম মেন্য তার বিরুদ্ধে না গিয়া যেগুলি তার বিরুদ্ধে যাবে সেগুলি বাদ দিয়া আল্লাহর হুকুম পালন করে সারা পৃথিবীর অবস্থাটা এমন না যে অনেকেই আল্লাহর এবাদত করে আল্লাহর হুকুম মানে আল্লাহকেও মানে কিন্তু কোন পর্যায়ে পর্যন্ত মানে যেই পর্যায়ে পর্যন্ত দুনিয়ার তাহুদ গুলির দুনিয়ার আল্লাহর নাফরমান গুলির বিরোধিতা না হয় তাদের সাথে সংঘর্ষ হয় তাদের দ্বারা বিপদের সম্ভাবনা না থাকে যে পর্যায়ে সে তাদের সাথে বিপদের সম্ভাবনা থাকে তাদের পক্ষ থেকে সেই পর্যায়ে হুকুমগুলি কি দিয়া দেয় বাদ দিয়ে দেয় হক জহের করা সত্য কথাটা বলা এই বিষয়টা এটা অনেকেই হ্যাকমতের নাম দিয়ে এটাকে কি করতেছে বিরতা থাকতেছে না এর থেকে এবং এইটা আল্লাপাকের একটা লের কাজ এ কার দা হয় তো হচ্ছে না যারা নাকি হককে গোপন করে তাদের উপর আল্লাপাকের লনত ফেরেশ তাদেরও কি লন এ দা হয় না হয় না কাদের দ্বারা হয় যারা প্রকাশকারী ছিল তাদের দ্বারাই তো হয় যারা হক জানেই না তাদের দ্বারা কি হবে যারা হক জানে এবং হক প্রকাশ করা খরচ ছিল তাদের তো হকটা গোপন করা হয় এখানে কাকে মানা হইতেছে হক গোপন করার ক্ষেত্রে আল্লাহকে এই যে দেখেন এমন অনেক আলেম থাকবে অনেক দায়ী থাকবে অনেক দিনের স্কলার থাকবে অনেক থাকবে যারা কি করবে হকটাকে স্পষ্টভাবে সেভাবে কি করতে পারবে না বলতে পারবে না কেন পারতেছে না সে নিজেকে বাঁচায় রাখার জন্য সে যদি বলতো যে আমি মরে গেলে যাবো আমি রিমান্ডে খাইলে খাবো আমি বন্দি হলে হবো কোনো কিছুকে পরোয়া করি না আমার যানও চলে যাক আমার কোন সমস্যা নাই আমি আল্লাহর কেই এর সাথে আমি কাউকে চুল পরিমাণ আর তার হুকুমের সাথে সাংঘর্ষিক শুধু জান দিয়ে দিতে প্রস্তুত থাকলে সেই পারবে এই অবস্থাটা করতে আর যে প্রস্তুত থাকবে না সে পারবে না এই তাও সেই তার ভিতরে আনতে পারবে না তার দুনিয়ার স্বার্থ রক্ষা করতে হবে তাইলে তাও সেই কেতালে যে আছে সালা তো সেইভাবে হবে কার ভিতরে ওইখানে যে নামাজটা পড়বে সে নামাজ কেমন হবে বাস্তবে যারা ওই নামাজ পড়ে তারা দেখেন ওই তারা ওই পটটাকে বেছে নিচ্ছে তাহলে আফগানিস্তানারা যার কারণে আর তাদের কি করতে হয় না মানার দ্বারা বাজ্যিকদের ক্ষতি হয়নি তাদের ক্ষমতাটা চলে যায়নি কিন্তু পুরা দুনিয়া একদিকে আর আল্লাহর হুকুম একদিকে কোনটা বড় আল্লাহর হুকুম পালন করার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে নালাভবন হয়েছে আরে আসল ক্ষতি এবং লাভ প্রকাশ জায়গা কি দুনিয়া না আখেরাত আখেরাত আসল প্রকাশের জায়গা আখেরা কিন্তু বাস্তব দুনিয়ার মধ্যে এই বারো বছর পর আক্রমণ করে নাই আমরিকা বারো বছর পর আমরা কি দেখতেছি আল্লাহর হুকুম পালন করার দ্বারা তাদের না নাই সুপার পাওয়ার ধ্বংস দ্বারা হয়ে উপনীত হয়ে গেছে তার খালি হুমরি খাইয়া পরাটা বাকি হয়ে গেছে এখন ভিতরে দিয়া সব কি গেছে সে অন্তঃসার শূন্য হয়ে গেছে আল্লাহ জাহেরি ভাবে দুনিয়ার মধ্যে এক তো আল্লাহর হুকুম সারে নাই তারা আর বাহ্যিক বাবা দেখাইছে যে আল্লাহর হুকুম না সারলে আল্লাহ তালা আগুনে ফেলাইয়া দেন একেবারে আগুনে পিঁড়া ফেলেন না আগুনে ফেলে দেন ঠিক দুনিয়ার মানুষের দেখতে থাকে যে কোথায় পরে আছে আগুনে পরে আছে কিন্তু সে আগুনে কি হয় না জলে না ভাই বিষয়টা এমনই যে আসলে আল্লাহর নাফরমানিটাকে পরিত্যাগ করা বাহ্যিকভাবে আল্লাহর হুকুমের ভিতরে থাকা বাহ্যিকভাবে যদিও দেখতে দেখা যায় এটা বিশাল বিপদ বিশাল আগুন ইব্রাহিম আগুনে পরে নাই কিন্তু আসলে এটা আগুন না এটা হলো কি শান্তি এর চেয়ে শান্তি আর কোনো কিছুর মধ্যে নাই সন্তানকে জবাই করে দেওয়া বাহ্যিকভাবে দেখা যায় যে জবাই করে দিচ্ছে নিজের যান কুরবান করে দিচ্ছে নিজের সম্মান কোরবান করে দিচ্ছে নিজের ভবিষ্যতে একটা সিলিডার কুরবান করে দিতেছে কয়ে আমার সন্তান এটা নষ্ট হয়ে গেছে গা এটা এই মূল্লাগ করে পড়ে গেছে গা এটা জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে এটার জীবন ধ্বংস হয়ে গেছে থাকা এটার ফিউচার নষ্ট হয়ে গেছে গা এটা কি হইতো সচিব হইতো মন্ত্রী হইতো গুস খাইত সুদ খাইতো কত কোটি কোটি এক কলমের খোঁচাই কি করত সে টাকা উপার্জন করে ফেলতো এখন কিছুই ফেল না সে তার জীবনটাকে কি করে দিল ধ্বংস করে দিল এই যে ধ্বংসটা আসলে এটা কি ধ্বংস ওদের দৃষ্টিতে এটা ধ্বংস এটা জান আসলে এটা জান আসলে এইবার হেমাল এসএমের এটা আগুন এটা হল জবাই কোন জবাই এই যে জীবনটাকে জবাই করছেন এটা কোন জবাই ওই ইসমাইল এসএমের জবাই একটা সচিব হইলে আপনি বলেন আপনি একটা সচিব হইয়া মরলেন যেই সচিবে ভালো সচিব থাকতে পারে জানি না যেই সচিব কি করলো কুটি কোটি টাকা ঘুষ খাইয়া পরে মরলো কি হবে তার অবস্থাটা কত কোটি মানুষের সম্পদ নষ্ট করছে সে এটার মধ্যে হক ছিল না পনেরো কোটি মানুষের হাসারের মাঠে পনেরোশো কোটি মানুষের তার গুনা ওই লোকের ঘরে চাপাবে না আর চাপাবে কি চাপাবে না আর পনেরো কোটি মানুষের গুণার আর আরো মারাত্মক অপরাধ না হয় নাই তার না ফরমানি কোটি মানুষে নিজেদের গুণা চাপাইলে যা হয়তো আল্লাহ করার কারণে এতো বেশি সে পাপের অধিকারী হয়েছে এত বেশি জগন্ন কাজ আল্লাহর সেই অবস্থায় মাটি উঠলো এটা ভালো না একজনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলি উপলব্ধি করার এবং এগুলির উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমার জন্য বিষয়গুলিকে কবল করেন যেন সঠিকভাবে আমল করতে পারে